রাহিময়রমেব সম্মানিত কুরআনের বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূরে পরা হতো সেই প্রত্যাবর্তন আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয় দোদুল্যমান উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটল নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণ করে বৃষ্টি এবং তদ্দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্য রাজি ও সমুন্নত আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃতু ভূমি কে এইভাবে উত্থান ঘটিবে ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নুহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ও সম্প্রদায় এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসুলগঞ্জকে মিথ্যা আদি বলিয়াছিল ফলে উহাদের উপরে আমার শাস্তি আপতিত হইয়াছে আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃ সৃষ্টির আমি এই মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃতি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গ্রীবাস্থিত ধী অপেক্ষা ও নিকটতর দুই গ্রহণকারী ফ্রিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রইয়াছে মৃত্যু যন্ত্রণা সত্যি আসবে ইয়া হইতেই তোমরা অব্যাহতি চাহা আসিয়াছো আর সিঙ্গাই ফুৎক দেওয়া হইবে শাস্তির দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী কল্যাণ তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিল এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি ওদ্য তোমার দৃষ্টি প্রখর তার সঙ্গী তৃষ্ বলিবে এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে কল্যাণ কর কাজে প্রবল বাধা দানকারী ও সন্ধ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলা গ্রহণ করিত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো বলিবে হে আমাদের প্রতিপালক আমি তাহাকে অবাধ্য করি নাই বস্তুত তো সেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলিবেন আমার সমুখে বাঘ বিদা করিও না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি আমার কথার রদ হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না সেই আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ জাহান্নাম বলিবে আরো আছে কি আর জাহ্নাতকে নিকটস্থ করা হইবে মুদের কোনো দূরত্ব থাকিবে না ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য যারা না দেখিয়া দয়ময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিন এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও অধিক আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোন পলায়নস্থল রইল কি ইহাতে উপদেশ রয়েছে তাহার জন্য যাহার সে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে আমি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই অতএব উহারা যাহা বলে তাহা তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের সোনু যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাথ সেদিনই বাহির হইবার দিন আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবে সমাবেশ করণ আমার জন্য সহজ আলম গুহারা যাহা বলে তাহা আমি জানি তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর্যে